বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আমিন ও আকিবাতল ইলমুত্তাক ও সালাতসালাম আল্লাহ রসুলহিল আমিন আম্মা বাদ টিভি বাংলার সুপ্রিয় দর্শক ইমানের পথ ও পাথেও বিষয়ে বেশ কিছু কথা আপনাদের সামনে আমি রেখেছি আজ আপনাদেরকে আমি আহ্বান করবো আখেরাতকে নির্মাণ করবেন এই পথে আসতে আপনাকে আমি বারণ করব দুনিয়ায় মেতে গিয়ে দুনিয়াকে গড়বেন এ থেকে আপনি বলবেন তাহলে দুনিয়াতে আমাদের কাল্লাতলা পাঠালেন কেন দুনিয়াতে পাঠাবার মানে কি তাই যে এখানে জঞ্জাল আছে এখানে ভালো জায়গা আছে এখানে আয়েসের জায়গা আছে আরামের জায়গা আছে এখানে অসুখের জায়গা আছে খারাপ জায়গা আছে ভালো জায়গা আছে তো আপনি আপনার বিবেক দিয়ে ভালোটাকে বেছে নিতে পারবেন না আপনার বুদ্ধি দিয়ে যেটা আপনার জন্য কল্যাণ কর হবে এটাকে অন্তত বেছে নিতে পারবেন না দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন সব ব্যবস্থা রেখেছেন আপনি তার জন্য আল্লাহকে দায়ী করছেন কেন যতক্ষণ মন্দ না থাকে ততক্ষণ ভালোকে চেনা যায় না যতক্ষণ ভালো না থাকবে ততক্ষণ মন্দকে আপনি চিনতে পারবেন না তাহলে আপনাকে এইভাবেই তো চেনা যাবে যে এই লোকটা এতগুলো মন্দির মধ্যে থেকে নিজে ইমানের পথে কেমন করে অটল থাকতে পারলো তাই আপনাকে ডাকছি কিন্তু আমার পা ভারী হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে যেটা ওয়াদা করেছি সে ওয়াদা যেন ভঙ্গ না হয় আমি আপনি সারা জগতের মানুষ আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাদেরকে একবার আত্তা রূপে পেশ করে তাদেরকে আত্মার আকারে জমা করে একটা কথা বলেছিলেন আলাস্ত বেরব বেগুম আমি কি তোমাদের মালিক নই আমরা সেদিন বলেছিলাম কালু বালা হে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের মালিক তাহলে আল্লাহকে আমরা যেদিন রুহে ছিলাম আত্মাই ছিলাম সেদিন একবার কথা দিয়েছি তুমি আমাদের মালিক তাহলে মালিকের অর্থটা কি দাঁড়াই যে শুধু একবার মুখে বলে দিলাম এ আমার মালিক মালিকের সাথে আমার সম্পর্ক নেই তিনি আমাদের মালিক আমি শুধু মুখে বলে দেব যে তিনি আমাদের মালিক তাহলে হয়ে গেল মালিকের সাথে সম্পর্ক নেই মালিক আমার কাছে যেটা কামনা করেছেন তা আমি দিতে পারি না মালিক আমার যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ আমি পালন করি না তাহলে আমি কি করে মালিককে মানলাম মালিকের উল্টো করে করে করে করে তারপরেও যদি বলি যে আমি মালিকের বান্দা। তাহলে এ তো হতভাগা এ তো অফাদার নয় এ তো বিশ্বাসঘাতক যদি আপনাকে কেউ মজদুর হিসাবে নাই যে তুমি আমার অমুক বিল্ডিংটাকে গড়ে দাও এই প্ল্যান এস্টিমেট তোমার কাছে থাকলো এইভাবে এইভাবে তোমাকে আমি সিমেন্ট দেবো গিটি দেব বালু দেবো তুমি এটাকে বানিয়ে দাও কেউ যদি বিল্ডিং নির্মাণ করার জায়গাতে এসে শুধু বসে বসে বিড়ি ফুঁকাই আর সময় কাটাই তাহলে তার উপরে মালিক রাজি হবে কই তোমাকে আমি নির্মাণের জন্য লেবার নিয়েছি মজদুর নিয়েছি তো তুমি নির্মাণের কাজ ছেড়ে দিয়ে তুমি বসে বসে কী করছো এখানে আমাকে আল্লাহ রব্লা দুনিয়াতে পাঠালেন কেন পাঠালেন এই জন্য যে তুমি দুনিয়ার তোমার ক্ষণস্থায়ী জীবনে আখেরাতকে বানাও আমি আখেরাতকে না বানিয়ে বসে বসে কি করছি আমার আখেরাতকে আমি ধ্বংস করছি তাহলে আমি আমার মালিকের কথা মতো চলছি না এতে তো মালিক রাজি হবে না কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রবুল আলমিন বলছেন হ্যাঁ ইমানদার ব্যক্তিরা তোমরা বলছো নিজেদেরকে ইমানদার কিন্তু তোমাদের ভেতরে একটা দুর্বলতা দেখা যাচ্ছে কি হয় তোমাদের যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হয় চলো আল্লাহর পথে যাই আল্লাহর পথ কোনটা যেই পথে গেলে আল্লাহ রাজি হবেন সেই পথ হলো আল্লাহর পথ কেউ ওলো মা বলেছেন এটা হচ্ছে জেহাদের ময়দান কোনো আলেমে বলেছেন এটা তাবলিগে দিন দিনের প্রচারের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কেউ বলেছেন তোমার প্রতিবেশীর সেবা করার জন্য বেরিয়ে যাওয়া গ্রামে গঞ্জে কে দুঃখী আছে তাকে দেখতে যাওয়া এক কথাই এগুলো কাজ হচ্ছে কি জনসেবামূলক কাজ এর জন্য যখন তোমাকে বাড়ি থেকে বের হতে বলা হচ্ছে তখন তোমার পা দুটা খুব ভারী হয়ে যাচ্ছে জামিনে আটকে যাচ্ছে জামিনে গেড়ে যাচ্ছে জামিন থেকে যেন তোমার পা উঠতে চাই না ছুটতে চাই না তোমার এমন খানা স্বভাব হয় যদি বলা হয় চলো আজকে আমার গ্রামের উত্তর মাথায় একটু নমাজের ব্যাপারে দেখছি লোকেরা ঢিল ওখানে গিয়ে দশটা কথা বলবো ওই ভাইগুলোকে বলবো যে ভাইরা আপনারা একটু দিনের দিকে গিয়ে আসুন ওই ভাই কটা আমরা বুঝাবো যে আপনারা যে এইভাবে দুনিয়া দাড়িতে মেতে গেছেন আপনাদের বাজারে আপনাদের দোকানে এসব অশ্লীলতা চলছে এই যে সিডি চালাচ্ছেন এই যে নোংরামিটা ছড়িয়ে যাচ্ছে সমাজে এগুলো সম্বন্ধে তাদেরকে একটু সজাগ করব সাবধান করব চলুন যদি এমন একটা লোককে ডাকা যায় সাতটা ওজর করবে ও ভাই আমার তো কথা দেওয়া আছে আমাকে চারটার সময় যেতে হবে ভাই আর একজনকে যদি বলি কী ব্যাপার ও যে আরে বলেন না আমার এক বন্ধু হসপিটালে আছে আমি তাকে দেখতে যাব আমার টাইম নাই। ওর টাইম নাই এর টাইম নাই আমার টাইম নেই সবারই টাইম নাই। তাহলে দিনের কাজটা কে করে দেবে যদি আপনি একবারও টাইম দিতে না পারেন আপনার যদি এই রকম সুমতি আল্লাহ তালা না দেয় আপনার মনের ভেতরে এমন খেয়াল যদি একবার না জাগে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমি আমার পাটাকে কাজে লাগাই আমি আমার দেহটাকে একবার কাজে লাগাই তো তাহলে আপনি কি করছেন বসে বসে শুধু দুনিয়াদারি এই দুনিয়াদারির জন্য কি আমি এসেছিলাম দুনিযাদারির দারির সঙ্গে সঙ্গে যদি দিন না করবেন তো ব্যালেন্স বলেটাকে ছেড়ে যে আপনার নেক কাজ কতটি পড়েছে আর মন্দ কাজ আপনার দাড়ি পাল্লায় কতটি পড়েছে রাত্রিবেলা একদিন বসে ক্যালকুলেটার টিপে করে দেখবেন তো সারাটা দিনের হিসাবটা করবেন তো চব্বিশ ঘন্টার একবার হিসাব করে দেখবেন তো আপনার দায়িত্বেই ছেড়ে দেওয়া হচ্ছে আপনি কটা ভালো করলেন আর কটা মন্দ করলেন আল্লাহ তালা জিজ্ঞেস করছেন তোমরা এই দুনিয়া পেয়েই সন্তুষ্ট না আর হাজি তুম্বিল হায়াতির দুনিয়া তোমরা এই দুনিয়াটাকে পেয়েই রাজি হয়ে গেছ তার মানে এই দুনিয়াতে যা আছে এর থেকে আর ভালো জিনিস কিছুই নেই দুনিয়াতে যে সুখ ভোগ করছি এর থেকে আর সুখের জিনিস আর হয়তো দুনিয়াতে দুনিয়ার বাদে কোনো জায়গাতে নেই যতগুলো ফ্যাসিলিটি পেয়েছি আমাদের মনকে ঠান্ডা করার আমাদের চোখকে ঠান্ডা করার আমাদের কানকে ঠান্ডা করার এই চোখ জুড়ানো কান জুড়ানো উপকরণ আমাদের সামনে যা পেয়েছি এর থেকে আর ভালো দুনিয়া মনে হয় কোথাও নাই কিন্তু এই দুনিয়ার কি দাম আছে ভাই আপনি মনে করছেন যে একটা চিপস ভেতরে কত কি ঢুকিয়ে নিলাম ইচ্ছা মতো বাজাচ্ছি বা ইচ্ছা মতো দেখছি দুনিয়া আমার মুঠার ভেতর আমি করে নিয়েছি এত জেনে রাখবেন আল্লাহ নবী ফিহা। তোমরা এই সারাটা দুনিয়াকে যদি বিক্রি করে দাও তাহলে জান্নাতের ভেতরে তোমার হাতের লাঠিখানা যদি ফেলে দাও তো জান্নাতের জামিনে বা জান্নাতে যদি লাঠিটাকে ফেলে দেওয়া যায় তো লাঠির তলাতে যে টুকু পড়বে। সেই তুমি যদি কিনতে চাও এ দুনিয়াকে বিক্রি করে দিয়ে সম্ভব নয় তুমি তাকে কিনতে পারবে না এই দুনিয়ার যাইতে বহু গুণে উন্নত এবং বহু মূল্যবান আল্লাহর জান্নাত কি দেখাচ্ছেন তিন পয়সার একটা মোবাইল কে বলে একটা সামান্য চিপসের ভেতরে সুখ আর শান্তি ঢুকানো আছে হেট চাইতে যেগুলো আরো শান্তি সেগুলো শান্তির কথা আপনার সামনে কেউ এখনো হয়তো বলেনি এখনো কেউ হয়তো আপনার কাছে শোনায়নি তাই জামিনে পা লেগে আছে আল্লাহ তালা এখানে বলে দিচ্ছেন মনে রেখো দুনিয়ার এগুলো সাজ এবং সামান দুনিয়ার এ বস্তু এগুলো অল্প দামের খুব বেশি দামের নয় এগুলোর মোকাবিলাই কেয়ামতের যেগুলো সামান কেয়ামতের যেগুলো নেয়ামাত ক্যামতের যেগুলো অবদান আল্লাহ রাবুল আলমী দিতে চেয়েছেন সেগুলো অনেক অনেক অনেক মূল্যবান বন্ধুরা আমার আপনাকে ইমানের পথে আসতে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয় অনেক রকমের বাধা কাউকে ব্যবসা বাধা দেয় কাউ কি বন্ধুতে বাধা দেয় কাউকে তার বাপ মা বাধা দেয় কাউকে তার দারিদ্রতা বাধা দেয় কিন্তু মনে রাখবেন শিল্প ব্যবসা বাণিজ্য যদি আপনাকে ইমানের পথে আসতে বাধা দেয় তাহলে আপনাকে একটাই কথা শুধু বলে যাব যত ব্যস্ত হয়ে আছেন এই ব্যবসায় এবং বাণিজ্যে আর আল্লাহকে ছেড়ে দিয়েছেন দিয়ে মনে করেছেন দুনিয়াকে লুটবো দুনিয়াকে লুটবো দুনিয়াকে লুটবো হাজার হাজার কোটি কোটি টাকা সঞ্চয় করে দেওয়ার পরে আপনার একটাই রোগ লেগে থাকবে আমার এখন পাঁচশো কোটি টাকা আছে আপনি ছশো করার ধান্দ থাকবেন ছশো কোটি টাকা আছে সাড়ে ছশো কোটি টাকার ধান্দা করে রাখবেন নতুন কোনো রোগ নেই একটাই রোগ আপনাকে ধরে আছে আপনি সবসময় আরো চাই আরো চাই আরো চাই করতেই থাকবেন এ আরো চাই রোগ যাকে লেগে গেছে ওই ব্যক্তি জীবনে সুখী হতে পারবে না হবে না তাহলে সেই ব্যক্তিকে কবে এই রোগ দাতার ছাড়বে চাই একটা আছে আপনাদের সামনে মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে सौला सौला ताद़ी ताद़ी हु हु शेख परस्पर उभये भलोबा क्यों इतने नींदन जुलुम एचार मानुषेर रसुल्लाहु अल्लाह तला जार कल्याण चाहे दिन ज्ञान दान कर द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल तुम्हें ग्रंथेन एवं संस्करण तथ्य पे सकल क्षेत्र करत्य प्रकाश करते कारण यहाँ अपनारधिकार और दायित सत्यता बोला देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीस टी बांगल সঙ্গে আছেন জন্য আপনাকে ধন্যবাদ আমি আমার কথায় ফিরে আসি আরো চাই আরো চাই রোগটা কবে ছাড়বে আল্লাহ কিসে আরো দাও আরো দাও আরো চাই আরো চাই এ আরো চাই রোগে তুমি এমন হয়ে ডুবেছো আর দুনিয়াতে এমন ভাবে তুমি গ্রস্ত হয়ে গেছো যে আর এখান থেকে উঠে আসতে পারছো না তুমি পারবে না তুমি পারবে না তোমার এই রোগ তোমাকে ছাড়বে না কবে ছাড়বে যেদিন তুমি সাদা কাপড় বিনা সিলাই করা দিয়ে কবরের দিকে যাত্রা করবে সেদিন এই ধান্দা তোমার ছুটে যাবে তার আগে তোমার এই ধান্দা এই নেশা ছুটবে না এই নেশা তোমার গায়ে লেগেই থাকবে জবাব দিন যে দুনিয়াকে কামাই করার জন্য আরও চাই আরও চাই করে দুনিয়াকে যে টানছিলেন দু হাত দিয়ে তিন হাত দিয়ে চার হাত দিয়ে সে টাকাগুলো কটা নিয়ে গেলেন টাফোনে কি কোনো পকেট থাকে কোনো একটা ড্রাফ নিয়ে যান কি সতেরোটা আলমারি ছিল কত চাবি ছিল একটা চাবিগুলো কি সাথে নিয়ে যান যে আমাকে একটা দাও ষোলোটা তোমরা রাখো কই চাবি নিয়ে যান না তো কোনো একটা ব্যাংকের কোনো একটা ব্যাংকের যদি আপনি একটা মাত্র চেক নিয়ে নিতেন এক কোটি টাকার তো নিয়ে যান না কেন সবই কেন রেখে দিয়ে গেলেন এ দুনিয়াটাকে এত করে যে আপনি আঁকড়ে ধরেছিলেন আরেক যে আপনি কামাই করার জন্য রাতকে দিন দিনকে রাত করেছিলেন সেগুলো সবই কেন পরে থেকে গেল বন্ধুরা আমার এটাকে আপনাকে ভাবতে হবে একবার এটা না ভাবলে হবে না আপনাকে আমি বলেছি আপনার সঙ্গ দোষে আপনার ইমান খারাপ হয় আপনার বন্ধুরা আপনাকে ইমানে রাস্তা থেকে দূরে সরিয়ে দেয় বন্ধু ভালো জিনিস বন্ধু আবার খুবই খারাপ জিনিস বন্ধুটা ভালো এই বলে যদি আপনার বন্ধু ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো হবেন এবং বন্ধু যদি খারাপ হয় তাহলে পরে এই বন্ধু আপনার বরবাদ করে দেবে কাজে বন্ধু যদি বন্ধুর মতো হয় তাহলে ভালো এটা আল্লাহর নেয়ামত আর বন্ধু যদি ভালো না হয় তাহলে আপনি জানবেন এই আপনার আখেরাত বরবাদ করার জন্যই এ বন্ধু হয়েছে আপনার আল্লা রাবুল আলমিন কোরআনে করিমের ভেতরে বলছেন হাসরের ময়দানে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে লাইনে হাত কচলাাবে এবং আমরা এরকম করি না কি অনেক সময় যখন আমাদের দ্বারাই ভুল হয়ে যায় তখন আমরা দাতে আঙুল কামড়াই দাতে আঙুল কামড়ার মানে হলো কি হায় আমি কি করলাম অনেক মানুষকে দেখবেন ভুল হয়ে যায় তখন জীব কামড়াই তার মানে কি হায় আমি কী করলাম এটা তো আমার দ্বারাই ভুল হয়ে গেলো কেয়ামতের দিন কিছু লোকের কথা আল্লাহ রাবুল আলমিন সুরা ফুরকানের মধ্যে বলছেন তারা নিজেদের হাত কামড়াবে আঙুল কামড়াবে কেয়ামতের দিনে হাত কামড়া আর আঙুল কামড়ার অর্থটা কী আল্লাহ তালা বলছেন আলা আর এলাই তো হাত কামড়িয়ে বলবে হায় আমার দুঃখ হায় আমার আফসোস আমি রাসুলের রাস্তাটা বলে দেওয়া যে ছিল সেই রাস্তার পথিক আমি কেন হইনি আমি এ পথে কেন গেলাম আমাকে আমার রবি যে রাস্তাটা বাতলে দিয়েছিলেন সে রাস্তায় না গিয়ে আমি অন্য রাস্তায় কেন গেলাম এ বলে হাত কামড়াবে দিন হাত কামড়িয়ে কাজ দিবে তারপরে আবার আল্লা তালা বলছেন করে বলবে সেই দিন লক্ষ্য রাখুন যুবক ভাই কথাটাকে খেয়াল করুন কেয়ামত দিন এই ব্যক্তি হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে আয় আমার আফসোস হায় আমার দুঃখ আয় আমার বেদনা হাই হাই। আমি উমুক ছেলেটাকে বন্ধু কেন বানিয়েছিলাম অমুক লোকটার সঙ্গে আমি এতটা সম্প্রীতি কেন করে তুলেছিলাম যে লোকটাকে বন্ধু বানানোর কারণে ওই বন্ধু আমাকে আড্ডায় নিয়ে গেছে ওই বন্ধুই আমাকে পার্কে নিয়ে গেছে ওই বন্ধুই আমাকে নাইট ক্লাবে নিয়ে গেছে ওই বন্ধুই আমাকে মন্দলোকেদের সঙ্গে আমাকে মিশতে বাধ্য করেছে ওর কারণে আমি ইমানের রাস্তা থেকে দূরে পড়ে গেছি এবং কুফুরের রাস্তায় গুমরাহি রাস্তায় আমি নেমে পড়েছি এই লোকটাকে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে পরে আমার এই বরবাদি আজ হতো না তাহলে কৈশোরটা দিচ্ছে কার ঘাড়ে চাপিয়ে বন্ধুর ঘাড়ে চাপিয়ে এর মানে হলো এই যে হাজার মানুষকে গুমরা করে দেয় তার বন্ধুতে অতএব আমাদেরকে এই দুনিয়ায় চলতে গেলে এমন লোকের সঙ্গ নিতে হবে যেই লোকগুলো সমাজের ভেতরে ভদ্র শান্ত সভ্য এবং সামাজিক বলে যাদের খ্যাতি আছে এমন ছেলেদের সঙ্গে আমাদের বন্ধুত্বালি হতে হবে এমন ছেলেদের সঙ্গে আমাদেরকে ঘুরাফেরা করতে হবে যারা সময় আমাদেরকে আমাদের পা পিছলে যাওয়া থেকে বারণ করবে এবং যেটা মন্দ পথ দিকে যেতে দেবে না যদি আমার মন চাই তো আমাকে হেদায়তের পথ না বন্ধু বাত যেও না ওইদিকে গেলে বরবাদ হবে এমন ছেলের সঙ্গে আমাকে বন্ধুত্ব করতে হবে সেদিন আপনি বলছেন হায় আমার আক্ষেপ আমি না বীর বাতলে দেওয়ার আস্থাকে কেন ধরিনি এবং ওই লোকটাকে আমি বন্ধু কেন বানিয়েছিলাম তখন আফসুস করে কোনো কাজ দেবে না আজ আল্লাহরুল আলামিন। আপনাকে কোরআনে বলেই দেখেছেন বাংলা কোরআনগুলো একটা করে কিনুন আর মাঝে মাঝে মাঝে মাঝে পড়ুন আর যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জায়গা যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা লাল দিয়ে আল্লাহ রসুল ও ফুহ ওয়া নাহা কুমআ তোমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা আঁকড়ে ধরে নাও এবং তোমাদের নাবি যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে সাবধান হয়ে যাও ওইগুলোর দিকে তোমরা যেও না পা বাড়াবে না ওইগুলোতে যেতে গেলে তোমার বরবাদি আছে তুমি যদি এই আল্লাহর নির্দেশটাকে আজ মেনে নিতে তাহলে কেয়ামতের দিন এই কথাটা বলতে না যে আমি আল্লাহর রাসুলের বাতলে দেওয়া রাস্তাটাকে আমি কেন ধরিনি এবং সেই রাস্তাকে ছেড়ে দিয়ে অপর রাস্তাতে আমি কেন গেলাম এ দুঃখজনক কথা তোমাকে কেয়ামত দিন বলতে হবে না এই জন্য আল্লাহর নবী বলেছেন একটি চমৎকার হাদিস হাদিসটাকে শুনুন জ্ঞান করুন এবং বুঝুন নাবীজি বলছেন মাসালুল রাজুলিন জলি শিশে কামাসালে কিরে। একটা মানুষ যদি জীবনে চলার জন্য বন্ধু বানায়। তাহলে বন্ধু দুই রকমের হয় একগুলো বন্ধু হয় লাফাঙ্গা একগুলো বন্ধু হয় লুচ্চা তারা মন্দ পথে নিয়ে যায় আর একগুলো বন্ধু হয় কি যারা কল্যাণের পথে নিয়ে যায় এবং যারা একটা আদর্শ ছেলে কি করে তৈরি হবে সেই পথটাই তারা তাদের সামনে উন্মুক্ত করে দেয় তাই আল্লাহ নাবি বলছেন তোমার বন্ধু যদি ভালো হয় তাহলে সে কেমন তোমার মন্দ যদি হয় বন্ধু তাহলে সে কেমন তো নাবি বলছেন যেটা তোমার নেক বন্ধু হবে যেটা তোমার ভালো বন্ধু হবে সেই ভালো বন্ধুটাকে তুমি মনে রেখো ওটা যেন একটা আতরওয়ালা আতর বিক্রেতা এবং যেটা তোমার মন্দ বন্ধু হবে সেই মন্দ বন্ধুটাকে তুমি মনে করে নাও এটা হচ্ছে একটা কর্মকার যারা লোহাকে পুড়াই আর তার উপরে হাতুড়ের বাড়ি দিয়ে তাকে বড় করে ছোট করে যেখানে আগুন জলে কয়লা পড়ে কালো কালো ধোঁয়া বেরো হয় দুর্গন্ধ লাগে নাকে এমন পরিবেশে আমাকে কখনো কখনো বসতে হয় তাহলে তোমার যেই বন্ধুটা হচ্ছে দুর্বৃত্ত এবং যেই বন্ধুটার ভেতরে আদর্শ বলে কিছু নেই সে হলো এই লোহার এই কর্মকার আর তোমার ওই বন্ধুটা যেই বন্ধুটা তোমাকে সৎ পথের দিশা দেয় তোমাকে নমাজের দিকে আহ্বান করে তোমাকে আদর্শ বান হতে তাগিদ দেই ওই বন্ধুটা হলো তোমার আতর বিক্রেতার মতো কি করে বুঝবো আমি কি দিয়ে এটাকে আমি ফিট করব আমার উপরে নবীজি বলছেন তুমি যদি কোনো এক আঁতরওয়ালার পার্শে গিয়ে বসো তোমার যদি পয়সা না থাকে আতর কেনার তাহলে আতরওয়ালাদের একটা স্বভাব আছে ওখানে বসতে গেলে শিশিটাকে একটু কাত করে আঙুলটাকে নিয়ে তোমার হাতে এই জায়গাটাতে মেখে দেবে এমনও হতে পারে একটা তুলার টুকরা নিয়ে খণ্ড নিয়ে তাতে আতর মিশিয়ে দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে ভাই এটাকে কানে দেবে হয়তো চারজন লোক কিনলো সাতজন লোক কিনলো না তথাপি আতরওয়ালার এটা স্বভাব আছে যে তোমাকে একটু আতর শুংবার জন্য দিল যদি তোমার হাতে নাও দেয় ধরো তোমার কানে লাগাবার জন্য একটু তুলাতে আতর মাখিয়ে নাও দেয় ধরো তাহলে তুমি তার বাক্সের গোড়ায় যতক্ষণ বসে থাকবে সেখানে তোমার মনটা ঠান্ডা হয়ে থাকবে তোমার প্রাণটা জুড়িয়ে যাবে এত মিষ্টি মিষ্টি ঘ্রাণ এত ফুলের সেন্ট তুমি ওখানে বসে বসে পাবে যতক্ষণ ওই আতরওয়ালা আছে এবং তুমি তার কাছে আছো তার কাছ থেকে তোমার এই লাভটা হতেই আছে হয় না তাহলে তিনটা লাভ হয় কানে দেওয়ার সুযোগ পাওয়া যাবে হাতে নিয়ে তাকে ঘ্রাণ নেওয়ার সুযোগ পাওয়া যাবে কি না পেতে গেলেও তার বাক্সের পাশে বসে থেকে সেখানকার ঘ্রাণটা গ্রহণ করার একটা সুযোগ পাওয়া যাবে তাহলে আমার একজন ভালো বন্ধু কেমন এ আতরওয়ালার ও আমাকে ওর সাথে যদি আমি চলি ও যদি আমাকে কোনো কথা নাওবা বলে আর আমি যদি তাকে ফলো করি তাহলে যখনই বাজারে টাউনে হাটে মাঠে ঘাটে কোনো জায়গায় যদি আজান ভেসে উঠে খাই আল্লাহ সালা বলে তো ওই বন্ধু তাড়াতাড়ি করে অজু করতে যাবে অজু করতে গেলে আমি বুঝে নিব যে আমার বন্ধু নামাজ পড়বে তাহলে আমি অজু করতে যাব। আমি মাঠে তো মাঠে ঘাটে তো ঘাটেই ও যেমন নামাজে দাঁড়ালো আমি তেমনি নামাজে দাঁড়িয়ে গেলাম তাহলে এটা হচ্ছে বন্ধু আমার আতরওয়ালা মানে আমি এর দ্বারা দিয়ে লাভ পাচ্ছি এ আমার মধ্যে পরিবর্তন সৃষ্টি করছে হয় বলে সৃষ্টি করছে আন হয় ও নিজে নিজে করছে আর আমি তাকে দেখে দেখে শিখছি বেড়া দাঁড়া নিছিলাম এবং উল্টো দিকে যদি আমার বন্ধু ভালো না হয় তাহলে সে বন্ধু কেমন সেই লোহারের মতো সেই কামারের মতো যেই কামারের ঘরে আপনি যাবেন তো যতই আপনি সাবধান থাকেন না কেন হতে পারে যখন হাফড়ে টাম দেবে জোরে জোরে তখন হাফরের টান দেওয়ার কারণে তার আগুনের ভাটটি থেকে ছোট ছোট আগুনের ফুলকিগুলো উড়ে এসে জামাই পড়তে পারে জামাটা নষ্ট হতে পারে আগুন শরীরে পড়তে পারে আগুন শরীরে পড়তে গেলে সেখানে ক্ষতি হতে পারে পুড়ে গিয়ে এমন সম্ভাবনাকে এড়িয়ে দেওয়া যায় না এবং সর্বোপরি কথা সে পরিবেশটা এত দম বন্ধ করা পরিবেশ যে কয়লা পড়ে আর ওগুলোকে আমাকে নাকে টানতে হয় এই যদি কয়লার গন্ধওয়ালা অক্সিজেনকে গামী নাকে টানি তো তাহলে আমার তো আর শরীর ভালো থাকার কথা নয় এই জন্য তো কলকারখানার ধোঁয়াগুলোকে কি করে বন্ধ করতে হবে সরকার সচেতন হয়েছে কেন যে মানুষের জন্য এগুলো উপকারী নয় তাই পল্যুশনের নামে শব্দ দূষণের নামে আবহাওয়া দূষণের নামে সারা জগত জাগ্রত হয়েছে তাহলে আমি যদি ওই লোকটার মজলিসে বসতে যাই তাহলে আমার নাকে যাবে বাজে অক্সিজেন এবং আমার কপালে আমার চোখে আমার মুখে কালো ধোঁয়াগুলো লাগবে তারপরে সেখান থেকে উঠে আমি বাড়ি যাব। তো যতক্ষণ থাকলাম আমি আমার কাজ করার জন্য এসেছিলাম বটে আমি তাকে মজুরি দিলাম উল্টো তার কাছ থেকে আমি কালো ধোঁয়া নিয়ে গেলাম হয়তো শরীরটাকে একটু পুড়িয়ে গেলাম কিংবা জামাটাকে একটু পুড়িয়ে গেলাম এবং দুর্গন্ধযুক্ত হাওয়াকে নাকে টেনে সেখান থেকে গেলাম তাহলে এই পরিবেশটা খারাপ এটা ভালো পরিবেশ নয় তাহলে আপনার ওই বন্ধুটা যে বন্ধুটা আপনার ভালো নয় ঠিক এই এইরকমই কামারের মতো কাজে আপনাকে ইমানের পথে থাকতে হলে বন্ধু চয়ন করতে হবে এমন বন্ধু যে বন্ধু আমার আপনার ইমানকে রক্ষা করবে আর ইমানের পথকে প্রশস্ত করে দেবে কিন্তু আফসোস লাগে আমরা এমনই ছেলেকে বন্ধু বানাই যদি আগে জানতে পারি এই ছেলেটা কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছে আমাদের ভারতবর্ষেও অনেক যুব সংগঠন আছে আমি ওগুলোর নাম করছি না দক্ষিণ ভারতে ছাত্রদের সংগঠন আছে পশ্চিমবঙ্গের মাটিতে ছাত্র সংগঠন আছে দিল্লির মাটিতে এবং অন্যান্য প্রভিনসে ছাত্র সংগঠন আছে যে সমস্ত ছাত্রগুলা যৌবন কাল থেকেই সুন্দর সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখে তারা নামাজের টাইমে নামাজ পড়ে তারাও হাওয়াই শার্ট গাই দেয় তারাও ফুল প্যান্ট পরে কিন্তু তারা ওই ইবলিসি ফুল প্যান্ট পরে না এবং তারা ওই নোংরা হাওয়াই শার্ট পরে না তারা আদর্শ ওই রকম ছেলের সঙ্গে কিন্তু বন্ধুত্বালি করতে আমরা রাজি নই কেন আগেই জেনে নিই এদের সাথে বন্ধুত্বালি করতে গেলে নমাজ পড়তে বলবে এদের সঙ্গে বন্ধুত্বালি করতে গেলেও আমাদেরকে সিনেমায় যেতে দেবে না এই বলে আমরা ওইগুলো সঙ্গকে এটা মারাত্মক ভুল ইমানের রাস্তায় আসতে হলে বন্ধু ভালোবাসাই করতে হবে এরাই আপনার জীবনটাকে মঙ্গলের দিকে এনে দেবে তাই আল্লাহরবুলের কাছে দোয়া জানাবো হে আমার আল্লাহ যেই সমাজের যুবক বিগড়ে গেছে সমাজ শেষ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সমাজের যুবক বদলে দাও আল্লাহ আমাদের বন্ধুগুলোকে এমন ইমানদারে এনে দাও যাদের ইমানকে দেখে যাদের চরিত্রকে দেখে আমরা আমাদের ইমানকে বাড়াতে পারি এবং আমার ভাইদেরকে আমি ডাকছি ইমানের পথে যে তোমরা আখেরাতকে নির্মাণ করো দুনিয়াকে নির্মাণ করার জন্য নয় আমার ভাইরা যেন আখেরাতকে নির্মাণ করার প্রতি সজাগ হতে পারেন সে তৌফিক তুমি তাদেরকে দাও আল্লাহ রবুল আলমিন তোমার কাছে এই কামনা এই বাসনা এই আরজি জানিয়ে এখান থেকে আজকের মতো ইতি টেনে দিলাম সকলের জন্য শান্তি কামনা করে এবং আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহাত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 उ रोड बोस्ट विच नंबर शून्य আমাদের ইমেইল করুন